الذي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوالأقسم بما وقع النجوم إنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مثنون لا يمثل সদকর্মান লক্ষ্মীপুর পৌর ছয় নম্বার যুব সমাজ উদ্বেগ অর্জিত বার্ষিক তথিল করা না পরম সদ্য সভাপতি উপস্থিত হাজরা চলা নায়ক মেহরবানী করিয়া রত্ন দাওয়্ব জিক্রিসব হয়ে। পুরানি করিম থেকে কিছু কথা বলার তফিকার থেকে কয়েকখানিমাত করেছি আল্লাহফিক দান করেন এই আয়াত গুরুর আলোকে আপনাদের সামনে অল্প সময় কথা বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ করে নাম হলো সুরাত আমার পুটি তো সুরাটার নাম কি সুরাত তাকে দারিদ্রতা কখনোই স্পর্শ করবে না একজন বিখ্যাত সাহাবি হবদুল্লাহ তাকে দেখতে গেছেন আমিরুল মোমিন হজমান তাকে দেখতে গেছেন দেখতে গিয়ে তাকে জিজ্ঞেস করেছেন মা আপনার কি অসুখ আমরা তো স্বাভাবিকত রুগী দেখতে গেলে জিজ্ঞেস করি আপনার কি অসুখ জিজ্ঞেস করি না তো তিনি জিজ্ঞেস করলেন আপনার কি অসুখ জবাবে হাজরত আবদুল্লা রাজি আল্লাহ বললেন মার অধিক আমার কোনো অসুখ নাই আমার অসুখ হলো আমার গুণা আমার গুণাহেই আমার সমস্যার কারণ আব্দুলের সবচেয়ে বড় মুফাস্তর কে ছিলেন হজরত আবদুল্ল আব্বাসী আল্লাহ এই উম্মতের সবচেয়ে বড় মহাদেশ কে ছিলেন সবচেয়ে বড় সখী কে ছিলেন রাজি আল্লাহের মধ্যে সবচেয়ে বেশি বড় আলেমকে ছিলেন হজরত আলীর আদি আল্লাহ এবং সবচেয়ে বড় ফকিহকে ছিলেন হজরত আব্দুল্লাহ সবচেয়ে বড় বাহাদুর কে ছিলেন হজরত এই মত সবচেয়ে বেশি দৌড়তে পারতেন কে যার গতি ছিল দ্রুতগামী ঘোরার চেয়েও বেশি দ্রুত সম্পূর্ণ হাজরত সালাম আকবর আল্লাহ এবং সবচেয়ে বেশি আওয়াজ গুলন্দ ছিল কাল যার আওয়াজের সবচেয়ে বড় সিয়াস রাজনীতিবিদ কে ছিলেন হাজরত হাজ আবদুল্লাহ সৌদি আল্লাহ ছিলেন এই মত সবচেয়ে বড় ফকি তিনি অসুস্থ মৃত্যু সজ্জায় সাইত দেখতে গেছেন কে আমির মিন হচ্ছে ওসমান রিয়া আল্লাহ দেখতে গেত দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন আপনার কি অসুখ উত্তরে কি বললেন বলেন সবাই বলেন আমার গুনাহই আমার সমস্যা ওসমান শুনো আমার আর কোনো অসুবিধা নেই আমার অসুবিধা হইল আমার গুণা এরকম অসুবিধাওয়ালা মানুষ এখানে নেই আমাদের লক্ষ্মীপুর চকবাদার মসজিদের ইমাম সাহেব আমার পাশে চলে আসলে খালা মানা হারণ এখানে চলে আসলে খালা আচ্ছা আর সকলের ইমাম না আব্দুর রহিম সাহেব লক্ষ্মী আলিয়ার মাহাদ সাহেব কোথায় মানে লক্ষি আলী আমাদের এখানে তাহলে হাজর আবদুল্লা রি আল্লাহ কি উৎসব ছিল বলেন তো কিংবা ছিল ওপরে দিয়ে ছিল বলেন আসলে এই মানুষগুলো কি পরিমান গুণা করছিলো গুনা হয়তোবা করতেন কিন্তু আর তিনি বলেন যে আমার কোনো অসুখ নাই আমার অসুখ পেল আমার গুণা এজন্য মেরে ভাইও উম্মতের সবচেয়ে বড় সমস্যা হলো উম্মতের গুণা আমার ব্যক্তিগত জিন্দিগির সমস্যা আমার গুণা আমাদের সামাজিক জীবনের সমস্যা আমাদের সামাজিক গুণা আমাদের রাষ্ট্রীয় জীবনের সমস্যা আমাদের গুণা আমাদের আন্তর্জাতিক জীবনের সমস্যা হলো আমাদের গুণা কি কি কি গুণা শব্দটাও কি ভুলে গেছেন নাকি না আমাদের সমস্যা কি কোথায় আমাদের গুণা হলো আমাদের সমস্যা যখনই কোনো বান্ধব গুণা করে একটা ঘন্টা অপেক্ষা করিজ্ঞেস করে আহ তুবু আমি কি লিখবো এদিকে আবার বলে লাগতো আরেক ঘন্টা অপেক্ষা করি এভাবে এক টানা ছয় ঘন্টা কত ঘন্টা ছয় ঘন্টা পরে এবার জিজ্ঞেস করে আ আমি কি লিখবো বলে কি তবাক করে নাই না তো তবাক করে নাই এবার বলে উক্তি বসাবা না আর বান্দা যখন কোন নেক আমল করে তো সঙ্গে সঙ্গে এদিকে ফেরে এসে ওর না সঙ্গে সঙ্গে লিখা ফেলে नेकिर कम पक्ष दस लेखे कारो बेला तो दस लेखे कारो बेला कारो बेला एक लाख लेखे कारो बेला कारो बेल कैसे কারোর সে বলে আল্লাহ এখানে আমি কত নম্বর বসাব আমার বুঝে আসে না আল্লাহ বলেন এটা আমার জন্য কয়টা বসানো হয় কটা আর এই দিকে কয়টা বসানো হয় আর এই তো আর বেশির लिखते ही जाए ले बलारंगे संगे लिखे बेले কত আর বেশি কতটা ব্যবস্থাপনা সত্ত্বে সে কি বলে সে দুর্ভাগা সে হতভাগা এই আমরা যখন কোনো কিছু কাগজে লিখি তো রিমোভার আছে রিমোভার আছে না ভুল হয়ে গেছে তো এটা মুছে দাও আছে না না বলে এখানে যখন গুনা হয়ে যায় যখন হয়ে যায় গুণা তো সঙ্গে সঙ্গে এটাতে আমাদের কাছে রাখা আছে রিমুভার রাখা কি রাখা আছে বলেন মুসুরি রাখা আছে মুছুনি মুসুরি পিনসিলের পেছনে মুসুনি আছে না কী জানি বলে মুসুনিটু বলি আবার বলে পিনসিলের পেছনে যেমন মুছুরি রাখা আছে রটিটা গুনায়ের পেছনে আল্লাহ তারা মুসুনি দেখা বলি শোনো গুনা হয়ে গেছে এবার যদি আইসা একবার বলো বলে আলমিন এটাকে সঙ্গে সঙ্গে মুছে যাবে আচ্ছা একবার বলতে না মুছে দিতে আর আরেকবার বললে কি দিবে আরেকবার বললে ওই মুথার উপরে নেকি বসায় আসবে কিন্তু এই শব্দটা আমরা বলি না আমাদের বৈঠকে একশো বারে বেশি বলতেন বলেন আমাকে মাফ ধরে দেন আরবি বলেন তো সবাই বলেন আমাকে আমরা তো কত তজি হাতেই পড়ি এটাও ডেলি একশো বার করে পড়া উচিত সম্পর্কে প্রতিদিন তজবি নিয়ে বার পড়া উচিত রব্দে গলি করেন হে আল্লাহ আমাকে মাফ করে যদি দুষ্ট করে না আরেকজনকে কোয়া দেয় ওরে একটু আমার কাছে নিয়ে আসে মাফতা বলে কি বলে না ওরে একটু আমার কাছে নিয়ে আসে একটু মাফতা তো তৃতীয় পক্ষ কি করে ওরা আব্বার কাছে নিয়ে আসে এসে বলে ওকে মাফ করে দেন ছেলেই তো আপনার ওকে মাফ করে দেন তো এবার আব্বা কি বলে ওকে মাফ করে দেন কি বলে না আদর করে দেন তো এবার বাবা বুকে জড়ায় না কত ঠিক না আল্লাহ তালা রসুলকে বলেন হাবি ফুল আপনি বলেন আল্লাহ আমাকে না বলেন না আল্লাহ শুধু করেই ক্ষান্ত হইয়েন না বলকে আমাকে একটু রহমও করিয়া দেন আদরও করিয়া দেন এবার বলে রব্দু মাফ করেন না বলকে মাফ করে কি করে দেন একটু আদরও করে দেন আপনি কেন করবেন না আপনি না সবচেয়ে বেশি আদর করেন আপনি না সবচেয়ে বেশি রহম করেন এই জন্য আমাকে না একটু রহম করেন আমাকে মাফ করে দেন আমাকে রিমা ও তসবি হিসাবে পড়া উচিত কমপক্ষে প্রতিদিন একশো বারে বসে রহমান এই জন্য মেরে ভাই আমাদের সমস্যা বলেন আমাদের সাক্ষ করেন আল্লাহ আল্লাহ প্রতিদিন এই জমিন কি বলে আল্লাহ আমাদের অনুমতি দেন আমি এদেরকে গিলে এরা আমার উপরে আমার পিঠের উপরে এতটা নাফর মানি করে আমার আর সহ্য হয়নি এরা আমার পিঠের উপরে জুয়া খেলে এরা আমার পিঠের উপরে চুরি করে আমার বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বুকের উপরে এরা দাঁড়িয়ে অনুমতি দাঁড়িয়ে গিলে খেয়ে খেলে আলামিন বলেন এরা যদি তোর হয় তোর বান্ধা হয় আমাকে অনুমতি দেন আমি এদেরকে ধসা দিই এদেরকে পিষে ফেলে আল্লাহ তালা বলেন এরা যদি তোর হয় তো এদেরকে পিসে ফেলে و الا যদি তোর না হয় فانتجرو صحبتاهم আমি যে তওবা রাফেকা করতে বললাম এখন রবুল আলামিন আমাদের তওবা রাফেকা করতেছে স্যার আপনি পিছে বসে আছেন তথাপি সামনে দাও তোমরা লক্ষ্যে কোলা কি হয় কি বলছি বলেন কে আমাদের অপেক্ষা করে বলেন আল্লাহ আমাদের তো অপেক্ষা করেন তিনি আমাদেরকে ছাড় দেন ছেড়ে দেন না বলেন কি বলেছি বলেন সবাই বলেন আবার বলেন ছাড় দেওয়া ছেড়ে দেওয়া বুঝেন ছাড় দেওয়া মানে কি তিনি তাকে থাকি কৌকে চুড়ান্তাবে ছিড়ে দেন না শ্রাউনকে ছাদ দিয়েছেন ছেড়ে দেন না ছাট দিয়েছেন নমরুদকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই কৌনে হাতকে ছাড় দিয়েছেন ছেড়ে দেুদকে ছাট তো দিয়েছেন এই জন্য দু কোনো জুলম বসকে আল্লাহ তালা ছাড় দে কোনো আল্লাহ কোনো চোকে ছাড় দেন ছেড়ে দ না কোনো গালেমকে ছাড় দেন তবে ছেড়ে দ না কথা বলেন বলে ঠিক না ঠিক বলেন আমার তো মনে হয় এই শব্দ শিখলে অনেক কিছু শিখে গেছেন দেন ছেড়ে দেন না বলেন যুবকরা বলুক যুবকরা বলুক বাবা বলেন অর্থ কি অবকাশ দেন অবকাশ দেন সুযোগ দেন তবে শেষ তক না আপনি দেখে থাকবেন আপনি বলেন তো আসলে ছাড়ার জন্য না আবার টেনে নিয়ে আসার জন্য বলেন ছাড়ে কি লেগা উড়ুক উড়ুক কতক্ষণ কত উঠতে কত উঠত হারে আমি আমাদের অঞ্চলে কত ভুলে কত উঠ্টু হারে উড়ুক সে কত উঠতে পারে আর ঘুরিও মনে করে আমাকে ছাড় দিতে সে বাদশার মতো শাহি আন্দাজে একবার রেখে যাওয়া একবার যা ঠিক না ব্যাটের পরে আর বিকেলবেলা বিকেলে যখন টান দেয় তো ঘরে চলে আসে যখন সোমবার টান মারে তো শিকি করে বলে টান যখন দেখে লাগে গেছে গা এবার কি করে এবার ছাড় দেয় এবার কি দেয় ছাড় দেয় শুধু ছাড়ে আর মা সব পুরা দিঘিতে পুরা পুকুরে থাকে আর সে মনে করে ছাড়া ঠিক না আসলে কি লেগে ছাড় দিছে আরে ধরার লাগা না ছাড়ার লাগা সবাই বলেন ধরার লাগা না ছাড়ার লাগা লাগে আমাদের সমাজে যারা জুয়া খেলে প্রতি রাত্রে ওদেরকে ধরে না যারা চুরি করে ওদেরকে প্রত্যেক ধরে না ব্যাস্তব না ব্যাস্তব বলে যারা মদ খায় ওদেরকে প্রতিদিন ধরে না তবে শেষ তো কাউকে আল্লাহ তালা ছাড় দেন নাই ছেড়ে দেন নাই শ্রাউন্ডকে ছাড় দিছে চারশো বছর কত বছর বলেন যে নীলনদের পানি তার ইশারায় চলতো তো ওই পানিটাই তারে ডুবাইছে কথা ঠিক না বা ঠিক বলে যে পানি তার ইশারায় ছুটত ইশারায় তার ইশারায় চলতো এ চলো তার ইশারায় চলত আর ওই পানির মধ্যেই তারা সুবাইছে তারা গিলে গা না ওরা এবার কয় আমাং তুবের মুসাণ এবার ইমান আনছি এবার ইমান আনছি এবার ইমান আনছি এজন্য ফেরাউনও শেষ সময় বলছিল ইমান আনসি এজন্য শেষ সময়ের ইমান গ্রহণযোগ্য হয় না বলেন শেষ সময় ইমান কি হয় না বলেন এই যে ইমান গ্রহণযোগ্য হয় না যখন গড়গলা শুরু হয় তখন ইমান গ্রহণযোগ্য হয় না এই ইমান গ্রহণযোগ্য হবে এখন এখন কখন বলেন এখন এখন এখন বুড়ো বয়সে তো বাঘ শরীর শিকার থেকে বুজুর্গ হয়ে যায় কথা বলে না শিয়ালও তো বুড়ো বয়সে আর মুরগির উপরে থাবা না এখন শিয়াল বড় বুড়ো কি বলেন আসলে বুজুর্গ না ওর নাই ক্ষমতা নাই কথা ঠিক না ভাই ঠিক বুড়ো হলে তা করবেন না জওয়ান জওয়ান অবস্থায় তা অবা করবেন অবস্থায় তবা করব এজন্য প্রতিদিনে একশো বার করে বলা লি বলেন আমি একবার এওয়াজ করছিলাম কুমিল্লা শাসনগাথা বাস স্ট্যান্ডে ওয়াজ করছিলাম যে প্রতিদিন এক এক ঘন্টা করে একশো বার করে রব্বের ফিরলি বলা তো অনেকদিন পরে একদিন হঠাৎ করে এক মসজিদ থেকে আমি বের হইলাম এক ভদ্র লোক আমাকে বললেন যে হজুর আপনার সাথে আমার একটা কথা আছে সেগুলো হ্যাঁ বলেন আমি বললাম আপনি কি করেন আমি জনকণ্ঠে সাংবাদিক এটা শোনার সঙ্গে সঙ্গে আমার কলজা আত্মীয় সাংবাদিক রত্ন করার মানে তো সমস্যা কোনটা আবার বলে তো বলতে যে হুজুর আমি কখনই জীবনে মাহফিল শুনি নাই শাসনগাছা বাস স্ট্যান্ডে আপনি একটু বয়ান করছিলেন একটুখানে বসছিলাম তা আপনি একটা তজমি শিখিয়েছিলেন আমাদেরকে রব্ধি বফিল জি বলেন তা আমি এই তজবিটাই প্রতিদিন একশোবার করে পড়ি হুজুর এক সপ্তাহ যেতে না যেতে আমার মন বলল এরই নামাজ তো পড়া উচিত আমি নামাজ শুরু করে দিলাম কিন্তু আমরা মাগরী ব্যবসা প্রেস ক্লাবে থাকি তখন এটা পড়তে পারি না তো এবার চিন্তা করলাম না এটাও করবো ধীরে ধীরে আমার মাগদী ব্যবসাও শুরু হয়ে গেলো এখন ফজর এখনও উঠতে পারি না তো এবার আমি ফজরে চিন্তা করে হুঁজুরে এই মসজিদের পাশে আমি বাসা নিয়েছি এই মসজিদ মসজিদের পেছনে ছয়তলা বাড়ি তো এখানে আমি বাসা নিয়েছি শুধু ফজরে নামাজ পড়ার জন্য বলেন এক যুবককে তো আমল আর বড় কিছু দেওয়া হয় নাই একটা ছোট্ট ছোট্ট শব্দ দেওয়া হয়েছে তাও আমি তাকে দেই নাই আমি ব্যাপকভাবে বলছি কিন্তু আল্লাহর বান্ধব এটার নিতে যে রব্ভেগ সে লি বলেন আল্লাহর কথম এক শব্দ প্রতিটা মানুষের জীবনকে বদলাই দিতে পারে প্রতিটা মানুষের জীবন বদলাইয়া দিতে পারে যে আল্লাহ আমাকে মাফ করে দেন বলেন সবাই বলেন বলে এর চেয়ে কোন প্রিয় শব্দ আল্লাহ তালার কাছে আর নাই এর চেয়ে প্রিয় কোনদুল্লাহ এই শব্দের চেও কি রব্দ্লির দাম বেশি আচ্ছা হাসান বাসির আরে কে কেউ একজন জিজ্ঞেস করেছেন বুঝু শুভু এই শব্দের দাম বেশি না এই শব্দের দাম বেশি তো তিনি বলেন যে দেখো কারো জামাতে যদি ময়লা লাগে সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি এবার বলেন যে সাবানের প্রয়োজন বেশি আস্তা এটা হলো সাবান আর এটা সুবহান সুবহান আল্লাহ এটা দিলে তো গ্রান বাড়বে আর আস্তফসরুল্লাহ বললে দিল সাফ হবে আর যার দিল যত সাফ হয় আল্লাহ তালার ভালোবাসা সেখানে তত বেশি বসে সাফ করেন আপনি কি বাসি বাসি পাত্রে দুধ ঢালেন বাসি ভাণ্ডে কি দুধ ঢালেন বলে এই জন্য মাঝে মাঝে এটাকে সাফ করা মাঝে মাঝে এটাকে কি করা সাফ করতে হয় কি দিয়ে তোমার গুনা যদি জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা ভরে দেয় তোমার গুণায় যদি জমিন থেকে মলিন হয়ে যায় বললি আল্লাহ আমাকে মাফ করে দেন আমি তোকে মাফ করে দিবা উবালি আমি তোকে মাফ করতে কাউকে জিজ্ঞেস করি না আমি তোকে তোমাকে মাফ করতে কোনো করবাকি না আমি তোমাকে মাফ করে দিলে কেউ আমাকে জিজ্ঞেস করার নাই ওকে কেন মাফ করেছেন আজকে কেউ জিজ্ঞেস করার বলেন তাকে কেউ জিজ্ঞেস করতে পারে বলেন হ্যাঁ তাকে কেউ জিজ্ঞেস করে না তাকে কেউ জিজ্ঞেস করার নাই। এজন্য আমার ভাই জীবনের সবচেয়ে বেশি পড়া দরকার বিখ্যাত তাহাবি আবার আল মুজাহির আল্লাহ তাল এক বিখ্যাত তাহাবি তিনি বলেন একশোবার রব্ির দি কি বলেছেন বলেন কতবার রসুল যার কোন গুণা ছিল না যার বেচনের গুনা সামনের গুনা তার জীবনে কোনো গুণা ছিল জীবনে কখনোই ইচ্ছাকৃত কোনো গুণা করেন নাই আমার মা এটা বলার কখনোই সুযোগ নাই। আমি প্রশংসা বলি আমার মোস্তাক কখনো মিথ্যে বলে নাই এটা বলার কখনো সুযোগ নাই ঠিক না ব্যাটেই বলেন আর তার মারকে এই কথা বলার সুযোগ আছে যে আমার আমার বেটার জীবনে কখনো মিথ্যা বলে নেই সুযোগ আছে বলে আমিও কি কথা বলার সুযোগ আছে যে আমার মা জীবনে কখনো মিথ্যে নি সুযোগ নাই। দুনিয়ার কেউ বেলা বলার সুযোগ নাই ইনি কখনো মিথ্যে বলেন নাই আপনারা কি কেউ বলবেন যে মুস্তাকুর নবী কখনো জীবনে কত ভুল হয়েছে অথচ আমাদের জীবনে কখনো মিথ্যে বলেননি রব্বুল আলমিন কসম খেয়া বলে কে কসম খায়া বলে তিনি কসম খায়া বলে আমি কসম খেয়া বলি হওয়া আমি অসংখ্যে বলি অসংখ্যে বলি আমার এই হাদিব জীবনে কখনো মিথ্যে বলেননি আলমিন বলেন যিনিমুল যিনি জীবনের সবকিছু জানেন রাতের অন্ধকারে তাও জানেন যিনি আলোতে তাও জানেন লোকালয়ে তাও জানেন একাকিত্যে তাও জানেন তিনি বলেন আমি রব্রাহ কতম খেয়ে বলি তোমাদের এই সাথী তোমাদের এই নবী জীবনে কখনো মিথ্যে বলেননি জীবনে কখনো বাকা কিছু বলেননি মিথ্রিত দূরের কথা আমার ইচ্ছের বিপরীত জীবনে কিছু বলেননি বলেননি অনিচ্ছাও বলেন নাই সোহা আর আমরা জীবনে কত কত বলছিলাম এবার বলেন আমি কত মুখে বলি মা সবগুলো আরেম বলে আমি কথমকে বলি তিনি বাঁকা কিছু জীবনে দেখেননি বাড়ো জীবনে মিথ্যে কিছু ভাবেনি বসে দাম সবাই আপনাদের বিশৃঙ্খলা তো দেখল তো আমার আমার কথা ছুটে লোক আছে धुार करा उचित আর কেউ গুণা করে না তোমাদেরকে আমি গুণার যোগ্যতা দিয়ে বানিয়েছি গুণা তোমরাই করবা আর মাফ আমি করব এজন্য জন্য করে না এটা তেমন হইতে পারে না হ্যাঁ হিন্দু ইস্তেফার করে না ও শুধু গুনাই করতে থাকে ও ইস্তেফার জানে না বলে না হুদি গুনাই করতে থাকে ইস্তেফার জানে না গুনাই করতে থাকে ইস্তেফার জানে না বলেন না ইন তাহলে প্রতিদিন কতবার বলবেন আমি কি দিলে গুণাও করতে থাকবো মজার বিষয় এরপরে আর গুণা হবেই না কি ভাই করলে তো আগের চেয়ে আগে বেড়ে গেছে গুনাই করায় না শুধু হামলা বলবো রিমোভার রিমোভার যদি সত্য বার ও গুণা করো সত্তর বার কি হয় আপনাদেরকে এই কথা শোনার পরে কিছুটা আসা আসা থাকে না হ্যাঁ রসুল বাসি আগে আসা জাগাতেন আগে কি জাগাতেন বলেন শুধু ভয় লাগায় বলেন বলেন বলেন বলেন না সবাই বলেন হ্যাঁ আমাকেও আল্লাহ মাফ করবেন বলেন হাফিজ হজুর রহমাহ একবার আলাফার মাঠে তো তাকে জিজ্ঞেস করছেন আর মাঠে আল্লাহ কাকে মাফ করবেন না হাফিজ বলেন যে মনে করে তাকে মাফ করে নাই তাকেই মাফ করবে না যে মনে করে হা আমাকে মাফ করে দিয়েছে তো তাকে নিশ্চিত আল্লাহ তারা আমাদেরকে মাফ করে দিতে চান কোন ভালো শিক্ষকে চায় না ছেলে দুষ্টমি করে বের হয়ে যায় চায়েদের ফিরে আসো বাবা চায় না ছেলেটা ঘর ছাড়া হয়ে যাক যে ফিরে আসো ঠিক না ব্যাসে বলেন এই জন্য আমরাও কি ঘরে ফিরব ইনশাল্লাহ কবে ঘরে ফিরবেন কবে কতদিন বাইরে থাকবেন জুয়ার আসরে আর কতদিন খেলার আসরে আর কতদিন দিশের আসরে আর কতদিন নগ্নতার আসরে আর কতদিন এই ভুয়া ভুয়া গণতন্ত্রের পেছনে আর কতদিন শুধু হটাও আর বসাও এদি আর কতদিন বুঝুন না কথা মনে আল্লাহ এবার তো আমার উপর হাত করবে শুধু এবার আর আমলের পক্ষে বলেন কিসের পক্ষে আমরা হটায়া দেখি কিনা বলে আবার বসায়া দেখি কিনা বলে হটাও আর বসাওয়ার পেছনে আমাদের গান আমাদের মাল আমাদের জীবন চলে যাচ্ছে না হটাও না এদিকে না হবে না এদিকে কি বলছেন তো লাভ নাই কয়দিন পরে আবার যখন আইব তখন তো আবার ফুলের মালা দিয়ে দিবে ওরা আমাদের থেকে নিতে আসে দিতে আসে না सबसे एकजुने शुकै भाई शुदू भाई शुद्ध भाई तीन मास पर निर्वाचित हो गए एमपी होस्ट्रेलिया गया भाई कैमन आत फिर दी কি ভাই ওদেরকে তিন মাস একটা না ভাই বলার পরে এবার যদি যায় বলেন ভাই তো চল খাইতে হয় আমরা যাকে ডাকি তাকে একবার ডাকলে তিনি সত্তর ভার জবাব দিয়ে দেয় কি ভাই যেমন ধরেন হলিউড আর বলিউডের কোনো এভাবে দেখো দেখো দুটো দেখো চারটায় দেখো হলিউডের আই লাভ ইউ হ্যারি মাছ বলবে একটা চরে দাঁত ফেলে দেবে আরে কথা বলেন না ঠিক না বলবে কি বলবে না বলে তুই আমাকে এত বড় স্পর্দা দেখিয়েছিস দিয়ে দিয়েছিস পুলিশই দিয়েছি আর ঠিক না ব্যাঠি বলে তো তুমি যে ওরা ভালোবাসছো জীবন ভর গিয়া মুখে কই তো আর তো চট খাইত চট তো না খাইতে ঠিক বলে আমরা তো এই পথা ভালোবাসা আমরা নাই ঠিক না ব্যাটি বলেন সব বুঝে তোমাকে বুঝতেছে আর আলহামদুলিল্লাহ কি ভাই এই পথা ভালোবাসা আমরা না আমরা কাকে ভালোবাসব বলে তাকে ভালবাসো যিনি হাই আর খাইহু হ্যাঁ যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কী যে আমার মতো মরণশীল তার পেছনে ছুটে লাভ কী যিনি হাই যিনি কখনো মরবেন না তাকে ভালোবাসো যিনি খাইহু যিনি রা তুমান তাকে ভালোবাসো কি ভাই যিনি আবু আহমান তাকে ভালোবাসো যিনি আবু তাকে ভালোবাসো যিনি মা লিখি তিন তাকে ভালোবাসো যিনি রবুল আলামিন তাকে ভালোবাসো তিনি কখনো ঘুমান না তাকে ভালোবাসেন আচ্ছা তিনি ঘুমান না কেন কত হচ্ছে না তুমি না বলে তিনি ঘুমান না কেন তিনি ঘুমান না এজন্য আমি যদি ঘুমের ঘোরে আমি যদি তাকে ডাকি রাত দুটো আর তিনি যদি ঘুমে থাকেন তো কে জবাব দেবে এজন্য তিনি ঘুমান না কি হয় আমি ঘুমায় আরছি আমার পাশেটা পড়ে যাচ্ছে তো দেখবে মা ওছে না তিনি ঘুমান না আমি কাকে ভালোবাসবো বলেন যুবকরা বলে না কাকে ভালোবাসবো বলেন হম তাকে ভালোবাসবো আর যিনি মদিনায় তাই শুয়ে শুয়ে আমার জন্য কাঁদেন তাকে ভালোবাসবো বলেন কাকে ভালোবাসব বলেন হ্যাঁ আল্লাহ ভালোবাসবো যিনি আমার কথা কখনো ভুলেন নাই তাকে ভালোবাসব আর যা আমার কথা একটু পরে ভুলে যায় তারা লাগছে ও মোবাইলে মিস দিলেই তুমি তার পিছনে ছুটতে থাকো আচ্ছা তোমার জানা নাই আরেকজন মিস কল আর ওর ওখানেও কথা ঠিক না ব্যাধে বলে হ্যাঁ তুমি মনে করছো ও শুধু তোমারই না না ও চোদ্দনের সত্য জনের আলমিন বলেন যারা না ইমানওয়ালা তারা না আমাকেই প্রচন্ড ভালোবাসে ওদের কলে যায় শুধুই আমি পদেল খোলে যায় শুধুইকে নায় একবার একবার বললে যদি দশ জান্নাত একশোবার বললে জান্নাত কত বড় হবে বললে কত বড় হবে আপনি বলবেন হুজুর আপনার কাছে আমি বলি এই বন্ধুদের দিন থেকে ঠিক করার জন্য এছাড়া কোন প্রেসক্রিপশন নাই এই পথারা যুবক গুলোকে রাস্তা আনার জন্য এছাড়া কোনো প্রেসক্রিপশন নাই ঠিক না এজন্য কম পক্ষের দানা লা লাইনা صلى الله عليه وسلم من قال لا إله إلا الله শুনাম তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসলের তুলবেন না যদি তোলেন তার চেহারা হবে পূর্ণিমা তালের মত এই জন্য বেইমানার কাপড় যত বুড়ো হয় চেহারা তত বিস্ত্রী হয় ঠিক না সত্তর বছরের কোনো সুন্দর বিধর্মী আমাদের দেশে নাই সত্তর বছরের কোনো বিধর্মী হিন্দু আমাদের দেশে নাই আছে কিনা এবার চ্যালেঞ্জ ছোড়েন কোন গোটা ভারতবর্ষের সত্তর বছরের কোন হিন্দু সুন্দর নাই আপনি বলবেন ও কেন নাই এটা এই জন্য আল্লাহ বুড়ো হয় শ্বশুর কাছে হয় যুবকের চেহারা যত কুটকুটে হয় জেলখানা যত কাছে হয় যুবকের চেহারা যত বিমর্ষ হয় কথা ঠিক না বেশি বলেন এই জন্য কমপক্ষে প্রতিদিন একশো যদি কোন মুসলমান ছত্রিশ হাজার বার কালিমার একটা সবক একটা খত নিজের এখানে উঠাইতে পারে রসুল বলেন তার কবর আজ হবে না মহত আগে করবেন না মহতের পরে হে দুনিয়ার মানুষ শুনো এখনো কি তোমার সময় হয় নাই জিকের জন্য দিলটা নরম করার দিকিরের জন্য দিনটা নরম করার এখনো কি সময় হয় নাই তোমার দাঁত ছিল না এখন দাঁত হয়ে গেছে এখনো কি সময় হয় নাই তোমার দাড়ি ছিল না দাড়ি উঠে গেছে এখনো কি সময় হয় নাই দাঁড়িয়ে কাথা ছিল এখন থেকে গেছে এখনো কি সময় হয় নাই দাদা ছিল দাদা কবরে চলে গেছে তোমার কি এখনো সময় হয় নাই নানা ছিল নানা কবরে চলে গেছে তোমার কি এখনো সময় হয় নাই বাবা ছিল কবরে চলে গেছে এখনো কি সময় হয় নাই মা ছিল মাকেও তো কবরে রেখে দিয়েছ তোমার কি এখনো সময় হয় নাই এখনো সময় হয় নাই হয়েছে বলে না এখনো সময় হয় নাই স্কুল যখন দশটা বাজে স্কুলে ক্লাস হলো দশটায় এখন বাজে পোনে দশটা মা ধমকা গিরো তিনি তোর বুঝে আনো সময় আনো কথা বলে না বলে না কিন্তু স্কুল যাচ্ছে তোর বুঝে আনো সময় আনো কথা আমাদের দেশের ভাষা হয়েছে নিজে আল্লাহ জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই পুরাণের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই নামাজের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই বলে না হয় নাই সময় ইন আল্লাহ কারা কারা পড়বেন ইনশাল আজ থেকে ইনশাল্লাহ কয় হত্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ আরো ধরেন কয় হক্তর আল্লাহ আমাকে তাও ঠিক থাকে এবার কোন বন্ধু যদি বলো আমি যদি পাচাত নামাজ পড়ি আমাকে রব্বুল কি দিবেন আমাকে কি দিবেন আমি যদি আমাকে তিনি কি দিবেন বলেন বলেন তুমি যদি সূর্যের আগেও পড়ো দুজরের নামাজ জোহরেও পড়ো আবার আতরেও যদি চেয়ারম্যান সাহ কাউকে বলে আপনাকে আমি খুশি করে দিব যদি মন্ত্রী কাউকে বলে আপনাকে আমি খুশি করে দিব যদি প্রেসিডেন্ট কাউকে বলে আপনাকে আমি খুশি করে দিব আমি খুশি করে দিবা নামাজ আল্লাহ নামাজ তোমাকে খুশি করে দিবে আমি বললাম শুধু আমাকে নয় তোমার প্রজন্মের কারণে নয় এটা ফারুক সাহেবের আব্বার কারণে আরে কথা ঠিক না আমি আপনাদের সামনে বলছি আমার কারণে নয় আমার আব্বার কারণে আমি তোমাকে খুশি করে দিব তোমার প্রজন্মকে খুশি করে দিব তোমার প্রজন্মের সাত ছেড়ি পর্যন্ত আমি বললাম আল্লাহ আর কি দিবেন আল্লাহ তালা বলেন পেতনের রেজিস্টারকে সাফ করে দিব রেজিস্টার কে সাফ করে দিব ই রেজিস্টার কে সাফ করে দিব সামনে গুণামুক্ত এক জীবন্তকে দিয়ে দিব জুয়ারি ইমান আনো নামাজ পড় বুঝুন নাই মনে হয় কথা সন্ত্রাসী সন্ত্রাসী ছাড় এটা বলার আগে সন্ত্রাসী ইমান আনো নামাজ ধর বুঝুন নাই কথা মনে হ্যাঁ নগ্ন যে নগ্ন উলঙ্গ করে ওরে এটা বললে হবে না আগা গোড় আগায় পানি দিলে হবে না ঘোড়ায় পানি লাগাও ওরে বলি যায় ঢুকা ওলা এবার বলেন তো শিখায় কোথায় শিখায় কোথায় তাহলে বুঝা গেছে জিন্দিগি সুন্দর হবে নামাজ ছাড়া নামাজ হবে না কি না কি ছাড়া তাহলে বুঝা গেছে নুরানি মাদ্রাসা ছাড়া আমার জীবন অচ বুঝছেন তো ও বুঝে গেছে মার্শাল এই জন্য আমি যদি আমার সময় হইতো এই তিন আয়াত আমি তিন ঘন্টা বলতাম আমার কলেজে কিছুটা শান্ত হইতাম সময় হবে না আমি তো কত মুখ বলি আল্লাহ আমি কত মুখ বলি খুব মনে হোক সর্বোচ্চ আমি দশমিক কথা বলবো খুব মনে ফালাউ কুস্তি মুভি কোন শে শুর মধ্যে দ্বিমুখী অর্থ পাওয়া যায় যেমন যেমন সাউট স্ত্রী যাউ যত স্বামী বুঝেন না কথা তাহলে মাও কাউন উদয়ের জাগা অস্তের জায়গা এবার আল্লাহ বলেন যতগুলো আছে কতগুলো আছে ট্রি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন চব্বিশ বছর আগে যদি আজকের এই দিনে এখান থেকেই উঠবে কে নিয়ন্ত্রণ করে আরো ধরে কে আল্লাহ বার্ষিক গতি আছে আর্নিক গতি আছে আরেক জায়গা থেকে উঠে তাইলে বোঝা গেছে প্রতিটা গ্রহের লেগা প্রতিটা নক্ষত্রের লেগা তিনশো দিনে তিনশো উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্ত্রের তাইলে কি বুঝলাম এই মহাশূন্য আমি কোটি কোটি টু দিপার কোটি কোটি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টু দিপার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টু ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্রে। কত সংখ্যার কসম আল্লাহ বলেন যদি তোমরা বুঝতা তাহলে তেল পাইতা আমি কত বড় কসম খাইছি নিজেই আবার বলে দেয় যদি তোমরা বুঝছা তাহলে তো হরান হয়ে যায় আমি কতগুলো কত মেকসা দেখেছি আমি আপনাদেরকে বুঝা পাল আরেকটু বলি যেরকম উদয়ের জগার কথম খায় বলি তিনশো পঁয়ষট্টি অস্ত্রের জায়গার কথম খায় বলি আমি যেন বললাম এত বড় কথম কিল্লেগা খাইলেন আল্লাহকে আমি একটা কথা বুঝাইতে চাইতেছি মালিক আর মালিক মালিক তোমার মতো আমার মতো সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার মানুষটাকে বুঝাইতে এত বড় কসম খাইছে আল্লাহ তালে কথম খাওয়া বলে ইন্নুল কোরআন করি কোরআন করি সবাই আল্লাহ বলেখা বলি একটা নয় দুটো নয় তিনটা নয় কোটি কোটি কোটি কোটি কোটি কোটি কোটি কোটি কচম খা বলি এল হম নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি কোরআন দামি বলেন কি বলছে বলেন কে কয় কতটা কদম খেয়া তয় বুঝে গেছে আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন সবাই আলহামদুল আলী কদম খেয়ে খেয়ে বলেন নিশ্চয় দামি আমি যেন বললাম এই কোরআন দামি কোরআন দামি কিতাবটা আপনি রাখছেন কোথায় এটা আমি সংরক্ষিত রেখে দিয়েছি যেন অবগুল আলমিন বলেন দেখো দেখো দেখো তোমাদের কাছে যে কফি আছে তোমাদের কবিতা এটা হলো পুরানের ফটো এটা হলো দিন আসল কবি আসল কবিতাকে দিয়েছে লহে মাপুজে যে प्रधानमंत्री पक्ष रखे चेयरमैन नामक मंत्रालय कपिम चेयरमैन सहबेबलेबे पा जाए नष्ट हो जाए कि डिसी सहर दफ्तर स्वास्थ्य मंत्रालय আছে ওটাও যদি নষ্ট হয়ে যায় ওটা ওখানে আছে আসল কবি রাষ্ট্রীয় পোশাকারে ওটা জমা আছে রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা আছে ওখান থেকে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না ঠিক না। এবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন দামি এটা কোথায় রেখে দিয়েছি জানো লক্ষিপ কুমিল্লা পাওয়া যাবে ওখান থেকে যদি মুছে যায় ঢাকা পাওয়া যাবে ওখান থেকে যদি বুঝে যায় দিল্লি পাওয়া যাবে দিল্লিতে যদি পুষে যায় মদিরায় পাওয়া যাবে সেখান থেকেও মুসে যা লহেমা খুঁজে পাওয়া যাবে ওখানে যেখানে কোরআন দেখে দিয়েছি ওখানে ফের কেউ আর যেতে পারে না এজন্য কেউ যদি বলে কোরআন মুছে দিব কেউ যদি বলে কোরআন মুছে দিব চাই সে আমি চাই সে রশিয়া হ্যাঁ কুরানি কুরান সূর্য কে মূসা যায় না সূর্য কে মূসা যায় না সূর্য কে মূসা যায় না সূর্য সূর্য স টিক না হিমালয়ের সাথে লাগে কেউ টিকে না কোরআন সাথে লাগে কেউ টিকবে না কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কোরআন আছে কোরআন থাকবে আর কিছু থাকবো না তাৎ থাকবে আর কেউ থাকবে না থাক কোরআন থাকবে আর কিছু থাকবো না থাকবে কোরআন থাকবে কি থাকবে না আরো জোরে বলেন থাকবে কি থাকবে না এবার বলেন আমরা আমাদের শহরে কোরআন রাখবো কি না রাখবো তো আমরা আমাদের ছয় নম্বর ওয়ার্ডে পুরান রাজবসী না সাত আল্লাহ আমাদেরকে তাও শিখলাম দুপুর কোরআনের জন্য আমাদের দিন কোরআনের জন্য আমাদের কোরআনের জন্য আমাদের জীবন কোরআনের জন্যই আমাদের মরণ ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লা কোরআন ছিল কোরআন আছে এখন প্রশ্ন হলো রাখবো তো বলেছি কেমনে রাখবো প্রশ্ন হলো রাখবো তো কেমনে রাখবো প্রশ্ন প্রশ্ন করেন করেন আর তো কেমনে রাখবেন উত্তর হবে আমার ছেলেকে আমার মেয়েকে কোরআন পড়াইয়া কোরআন রাখবো আমার ছেলেকে আমার মেয়েকে কোরআন পড়িয়ে কোরআন রাখবো কোরআন থাকবে কোরআন রাখবো কেমনে রাখবো ছেলে মেয়েকে পড়িয়ে তো হামলা বলবেন না কেমনে রাখবেন কেমনে রাখবেন ছেলে পড়িয়ে বলে না না না তাহলে কেমনি রাখবেন বলেন ছেলে মেয়েকে পড়িয়ে বলে না আর ছেলে মেয়ে কোরআন পড়বে কোথায় এখানে একবার মাদ্রাসা হোক আপনারা চান কি আল্লাহ আমাদের সকলকে কবল করেন আল্লাহ এখানে একটা মাদ্রাসা কয়েক করে দেন আল্লাহ করে দেন এই শহরের সবচেয়ে বড় মাদ্রাসা হয়ে যায় কোরআন পড়াই মেয়েকে কোরআন পড়াই আপনি আল্লাহ কি দিবে প্রশ্ন দিবে কি লাভে লোহার বোঝাব আমি যদি ছেলেকে কোরআন পড়াই মেয়েকে কোরআন পড়াই দিবে কি আব্বুল আল আমিন বলেন রসুল বলেন হাবিবাবি বলেন মজা হবে কিনা বলে ঢাকা ইউনি বাস করার পরে প্রধানমন্ত্রী ওই কি কয় টুপি পরাই দেয়নি ঠিক না আমার জানা নাই ওই টুপিটা সর্বোচ্চ দাম কত হবে আমার জানা নাই স্যার কত হইতে পারে ওইটার দাম কত হইতে পারে দাম কত নাই এক টাকা আরো বেশি সিংহরাও খাওয়া যায় না এক হাজার টাকা নোট দিয়ে একবার সিঙ্গাপুর গেলাম সিংহরাও খাওয়ার সুযোগ টাকা নোট দিয়ে এই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি কিসের আলোর চেয়েও বেশি আরো চলে কন কিসের আলোর চেয়ে বেশি এখানে আপনার ছটা হাজার মানুষ জমা হয়েছেন আসলের মজানে কত হাজার জমা হবে লক্ষ লক্ষ বল আল্লা তালা যদি আপনার মাথায় আমার মাথায় আমার ছেলেকে দেয় কেমন মজা হবে আল্লাহ নবী বলেন নমিন্দউ ইশামতে ওই টুপি 100 টাকা টুপি নয় 1000 টাকা দামের টুপি নয় সভগ্ন বসে তাদেরকে প্রেসিডেন্ট ভাষণ দিয়েছে বাংলাদেশি টুপিBINDি কি বলেন ঠিক সভগ্ন ছিল দুর্ভাগ্য ছিল আল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের রসুল বলেন কমা বলল ডিমান করাবি বলতো যে কোরআন পডে কোরআন মতো চলে বলতো তাকে মতো চলে তাকে কি দিবে যদি আব্বাকে সম্মান মাকে সম্মান যে পড়ে তাকে কি দিবে বলেন শুনো শুনো তাকে কি দিবে শুনো আল্লাহ তাকে বলবেন তাকে পড় উঠ পড় উঠ একটা পড়বে বিবাহ আলিফ সঙ্গে সঙ্গে বাড়িটা জান্নাতের বাড়িটা একতলা বাড়িটার সঙ্গে সঙ্গে দুইতলা এবার অসুল বললা বলবেন এ কে পড়তে থাকো উঠতে থাকো পড়তে থাকো উঠতে থাকো বরাতিল খুঁড়া যেখানে গিয়ে পড়া শেষ করত বাড়িটা জান্নাতের বাড়িটা সেখানে গিয়ে শেষ হবে কয়তলা বাড়ি হবে ছয় হাজার ছয়শ্টি তলা কয়তলা পৃথিবীর একশো একশো তলা আর মক্কাডাওয়া আটানব্বই তলা আমাদের জানি ছয় হাজার ছয়শ্টি তলা এবার যদি জিজ্ঞেস করেন নজুর বুরুষ দুবার মালিককে যদি জিজ্ঞেস করেন আপনি কিন্তু আল্লাহ যে কদিন রাখে এবার জান্না থেকে জিজ্ঞেস করো বন্ধু তুমি এই বাড়িতে কয়দিন থাকবা উত্তর আল্লাহ যে কদিন থাকে কি কি বিশ বছরের পার্থক্য দুই হাজার বছরের পার্থক্য দুই লাখ বছরের পার্থক্য কত বছরের পার্থক্য রাখে মানে দুই মিনিট রাখে আর থাকে মধ্যে বুঝছেন তাহলে এখানে থাকবেন কয় বছর ওখানে থাকবেন কয় বছর কি ভাই আচ্ছা বন্ধু বলো তো দেখি বুহ থেকে পাস করলে আব্বারে কি দেয়। আব কি আচ্ছা বুয়েট থেকে বাস করলে বাংলাদেশের কয়তলা বাড়ির মালিক হয় কয়তলা বাড়ি সত্য বলছি না মিথ্যা আগে না বলছিলাম তিনি মিথ্যা বলেন না এটা বলছিলাম তো এই কথা কন কি হয় তাইলে আপনার ছেলে যদি ছ হাজার ছয়শ ছা বাড়ি হয় আপনি কত তলার থাকবেন আল্লাহ আমি কথম খাওয়া বলি কুরান নিশ্চয় এই কোরআন দামি নিশ্চয় এই কোরআন কি এখন দামির সাথে যার সম্পর্ক হয়েছেও কি হয় আমার তো ছেলে মেয়ে নাই আমি কি করব আমি বলবো আপনি ধোয়া করবেন নাতি নাতি দিবেন কিবেন কি আচ্ছা আরে বুঝুন না এই কথা মনে হয় তাহলে সম্পর্কের রাস্তা তিনটা মাল দিয়া দোয়া দিয়া সন্তান দিয়া মাদ্রাসার সাথে সম্পর্কের রাস্তা কয়টা কি কি সন্তান মাল আবার দোহা সন্তান মাল আল্লাহ তালে আমাদেরকে তাও আমি দিচ্ছেন দোয়া সন্তান মাল কম দোয়া এবারে মাইকে কোয়া দিতে হবে আমি মাত্র করবো এটা বলে দিতে হবে ঠিক আছে রে ইনশাল্লাহ আপনারা এখানে আছেন সবাই তিনটা দিবেন তো কয়টা লিটারে সত্যেকে করেন আমরা এই ছয় নং ওয়ার্ডবাসী নয় শুধু লক্ষ্মীপুর বাজারবাসী লক্ষ্মীপুর শহরবাসী দিল থেকে বলেন আমরা এখানে কম করবো ইনশাল আপনাদের এই ইনশাল্লাহ শব্দের জন্যই আমার এখানে আজকে আশা আমরা আমাদের এই মাদ্রাসা করুবই করবো আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন মেমান